আব্বাত ইবনু তামিম রহমতুল্লাহী হতে বর্ণিত তার চাচা নবী সাল্লু আলাইসাল্লাম এর একজন সাহাবি ছিলেন তিনি তার নিকট বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাইসাল্লাম সাহাবিগণকে নিয়ে তাদের জন্য বৃষ্টির দোয়ার উদ্দেশ্যে বের হলেন তিনি দাঁড়ালেন এবং দাঁড়িয়েই আল্লাহর নিকট দোয়া করলেন অতপর কিবলামুখী হয়ে নিজ চাদর উলটিয়ে দিলেন অতপর তাদের উপর বৃষ্টি বর্ষিত হল